আলি খান আলামাইয়াজিবত্তদ আসকার পূর্বে আলোচনা হয়েছিল যে প্রতিজন মুসলিমের জন্য সামরিক প্রশিক্ষণ গ্রহণ করা এটা ওয়াজিব মুসলিমদের মধ্যে কাদের উপর এটা ওয়াজিবল ইবনুল কুদামত আলহামী ও রাহিমুল্লাহ ওয়ুস্তরাউজু বিল জিহাদে সবা তুরৌ জাহাদ ওয়াজিব হওয়ার জন্য সাতটি শর্ত আল ইসলাম মুসলিম হওয়া বালিগ হওয়া পাগল না হওয়া गुलामनाना हवा पुरुष ह अंग प्रत्य ठीक था जुद्धे जाकरण खरच एर पर सक्षम हो इलाजा शर्तानी आर आनी सतटर साहब और शर्त संयुक्त आजनल वाली दइनी व इजन दिनी लील माता पितार अनुमति এবং ঋণগস্ত্র ব্যক্তির ঋণ দাতার থেকে অনুমতি তো মুঠ শর্ত হলো কয়টা নয়টা উল্টু হাজা ইদাকান প্রশিক্ষণ জেহাদ ওয়াজিব হইলে জেহাদ আদায়ের জন্য যে বিষয়টা অপরিহার্য সে বিষয়টাও কি অাজিব এই হিসাবে প্রশিক্ষণ যাদের উপর জেহাদ ওয়াজিব তাদের জন্য কী অাজীব প্রশিক্ষণ কারণ প্রশিক্ষণ ছাড়া কি করা যাবে না জেহাদ করা যাবে না আর প্রশিক্ষণের নির্দেশ আল্লাহ তালা কি করেছেন দিয়েছে তাহলে প্রশিক্ষণের জন্য এই শর্তগুলো এই শর্তগুলো যাদের মধ্যে বিদ্যমান থাকবে তাদের জন্য কি ওয়াজিব হয়ে যাবে প্রশিক্ষণ হয়ে যাবে তিনি বলতেছেন যে এই শর্তগুলো তখন প্রযোজ্য যখন জেহাদ কি হবে অর্ধে কি যদি জেহাদ ফরদে আইন হয়ে যায় তখন এই নয় শর্ত থেকে চারটি শর্ত বাদ যাবে সেই চারটি শর্ত কি ওহিয়াল ফরিয়ু ও জুকুরিয়াতু ও ইদনুল ওয়াল ইদ ইনি ও ইদন উদ্দাঈনি সে হল গুলাম না হওয়া পুরুষ হওয়া এবং মাতা পিতার অনুমতি গ্রহণ করা ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ দাতার অনুমতি নেয়া ও তা কো সুরো তু হজুবিল জেহাদিল আইনি হামসাদ সেই ক্ষেত্রে ফরদে আইন জেহাদ ওয়াজিব হওয়ার শর্ত কয়টা থেকে যাবে পাঁচটা আল ইসলামু অল বুলুগু অল আকলু ওয় সালামতু মিনাদি মুসলিম হওয়া বালিগ হওয়া পাগল না হওয়া আকল মানে কি আমরা তো মনে করি আমরা তো বোকা মানুষ কাপের মতো হয়তো মুনাফিকদের মতো হয়তো চালাক না আমার তো আকল বেশি নেই এই আকলের অর্থ এখানে আকল মানে কি আকল না হয় সে নিজের পিছনের রাস্তার মলমূত্র এনে মুখের সামনে রাস্তা দিয়া কি করে মুখের উপরের রাস্তা দিয়ে কি করে ঢোকায় এদের কি বলা হয় আকল না থাকা কেমন আছে সেটা বলা হয়েছে সালামাত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকা উজুদনাফাঁকাতে আর খরচ সক্ষম হব ওয়াসকুতু কাজালিকা শুরু তু উজুদিন না ফাঁকাতে এমনিভাবে নাফাকা থাকা এই শর্তটা রহিত হয়ে যায় বাদ যায় অতির শুরু তো আর বাতান আর শর্ত কয়টা হয়ে যাবে চারটা ইরা দাহামা লাদু বিলাদ মুসলিমই না যদি শত্রু মুসলিমদের এলাকায় আক্রমণ করে বসে আক্রমণ করে বসে আক্রান্ত হয়ে পড়েছি ওলাম ইয়াকুন হোনাক ইলাইহি। আর কাফেরদের দিকে আক্রমণের জন্য আমাদের যেতে হয় হয়নি তারাই আমাদের কি কি করে ফেলেছে আক্রমণ করে ফেলেছে আক্রমণের ভিতরে পড়ে গেছি। এখন বের হওয়ার জন্য যুদ্ধ করে আমার কি করতে হবে বের হতে হবে তার আক্রমণ থেকে তাইলে কি করব। এখন না ফাঁকার কোনো প্রশ্ন আছে যা আছে তা নিয়েই তখন কী করতে পারেন হাত গোটায় বসে থাকবো যেহেতু আমার না ফাঁকা নাই না ফাঁকা প্রশ্ন তো তখন যখন আমাকে বের হতে হবে তখন খরচ নিয়ে যেতে হবে সেহেতু আক্রমণ করেই দিছে এখানেই তো আমার খরচ হয়ে আছে আমার জায়গাতে থেকে তখন না প্রশ্ন কি ভাড়া দিয়ে যেতে হচ্ছে নাকি ওলাম এই জন্য এখানে না ফাঁকা প্রশ্ন নেই ওলামিয়া কোন যা খুরুদুনিলাদ আইন হওয়ার এটা একটা ক্ষেত্র বুঝেছে না আমার দেশে আক্রমণ করে ফেলেছে অন্য দেশে যেতে হলে আমাকে টাকা পয়সা খরচ করে ভাড়াটাড়া নিয়ে বা খাবার দাবারের ইন্তজাম করে যেতে হতো আর আমি যেখানে আছি এখানেই আক্রান্ত হয়ে পড়েছি এখানে থাকলে তো আমি খাব না যুদ্ধ না করলে তো আমি কী করবো খাবো তো এই জন্য এটা আলাদা শর্তর আছে এখানে যুদ্ধ করার জন্য এখানে আমাকে অন্য গাছ বাজ দিয়ে যুদ্ধই করতে হবে রাহা দাহ মাজাহাবিল মাঝাহাবিলমাস প্রসিদ্ধ মাহাবগুলোর ফোকাহাম এই শর্তগুলোকে নির্ধারণ করেছেন ফামিনাল ফমিন আল আহনাফি কল আলাউদ্দিন আল কাসানি এখানে উদাহরণ হিসেবে আনতেছেন যেমন হানাফিদের মধ্যে থেকে আলাউদ্দিন কাসানি রাহিমা উল্লাহ বলেন ফাইদা আম যখন নফিরা আম হয়ে যায় নাফির আমের রূপ কি জ্ঞান হাজাম আল আদু আল বালাদ শত্রুরা আগ্রাসন চালিয়েছে মুসলিম কোনো ভূখণ্ডের উপর ফহু আর্দো আই নিন তখন জ্যাদ কি হয়ে যায় তোমরা বের হও খিফাফ এবং সিকাল অবস্থায় হালকা এবং ভারী অবস্থা গুলাম বেরিয়ে পড়বে মাওলার অনুমতির প্রয়োজন নেই অলমার আতু বিহা ইস্ত্রি বেরিয়ে যাবে স্বামীর অনুমতির প্রয়োজন নেই এমনিভাবে বৈধ আছে সন্তানের জন্য মাতা পিতার অনুমতি ছাড়া বেরিয়ে যাওয়া সাফে রামলিউ সাফেয়াদের মধ্যে থেকে রামালি বলেন সাইন দাখলু কাসরি যদি তারা আমাদের কোনো নগরে প্রবেশ করে অথবা প্রবেশ করার জন্য আগায় এগিয়ে আসে আমাদের মধ্যে আর তাদের মধ্যে সফরের দূরত্বের চেয়ে কম দূরত্ব রয়ে গেল আহাদ দফা তখন এই অধিবাসীদের উপর প্রতিহত করা ওয়াজিব হয়ে যায় হাত্তা মানলা জেহাদ আলহিম এমনকি স্বাভাবিক অবস্থায় যাদের উপর জেহাদ ফরজ না তাদের উপর জেহাদ কি হয়ে যায় ফরজ হয়ে যায় মিন ফকির ইন ওয়া ওয়ালাদা আবদিন ওয়াদঈ ইমরাটিন ফকীরের উপর বাচ্চা কাচ্চাদের উপর এমনিভাবে গোলামের উপর মানে এবং ঋণগ্রস্ত ব্যক্তির উপর ওয়ালাদ বলতে সন্তান মা বাপ মা ছাড়া আর কি ওয়ামসিল তো হাদিল্লা কোয়াল্লি ওলামাঈল মজাহিব এবং এই ধরনের অভিমতের উদাহরণ মুজাহিদিনদের অনেক এবং এগুলো প্রসিদ্ধ বিতর্ক হওয়া এগুলো নিয়ে এই ক্ষেত্রে শুধু ওয়ালিদিনের অনুমতির ক্ষেত্রে ইবনে হাজাম জুমহরের কি করেছেন বিপরীতে মত দিয়েছেন ফি জেহাদী লাইনে জেহাদে জাহাদ যখন হয়ে যায় তখন এর ক্ষেত্রে ইল্লা আইয়াহ লিকা বিহি ইহলি আইয়াহ লিকার মধ্যে হইলো ইবনে হাজানের ও সারাংশটা বলে দিই এবার একটা লম্বা অনেকটা এটা এখানে যে জুমহরের কথা হইলো জেহাদ ফর্দে আইন হয়ে গেলে মা বাপের কী অবস্থা হলো এটা দেখার আর কি নাই সুযোগ নাই সে জেহাদি কী করবে বেরিয়ে পড়বে ইবনে হাজান বলতেছে এই অবস্থায় যদি এমন হয় যে সে চলে গেলে তার মা বাপ কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তার যত্নের অভাবে মা বাপ কী যাবে ক্ষতিগ্রস্ত হবে তাহলে সে মা বাপের সেবাই কি করবে তাদের অনুমতি ছাড়া মা বাপের সেবা পরিত্যাগ করে কি করবে না যাবে না এই অবস্থায় মা বাপ যদি ধ্বংস হয়ে যায় এই অবস্থায় তাদের কাছে থাকার কি দেন অবকাশ দেন অন্যরা বলেন যে এখানে শুধু তার মা বাপ ধ্বংস হবে আর যেহাদে না গেলে পুরো উন্মত কী হবে ধ্বংস হবে এবং উন্মতের অন্তর্ভুক্ত হয়ে তার মা বাবুও কী হবে শেষ পর্যন্ত ধ্বংসের মুখোমুখি সুতরাং এই ব্যক্তিগত মা বাপের পিছনে থেকে এই যেহাদে ফর্দে আইন থেকে সে কী করতে পারে না আটকে থাকতে পারে না এমনি হাজারের মধ্যে একজন হরুয়ের মধ্যে এই ক্ষেত্রে শুধু পার্থক্য আল্লাহ আলম এখানে আরেকটা টিকা নিয়ে এসেছে মহিলাদের ব্যাপারে এখানে কিন্তু মহিলাদেরকেও ব্যাপকভাবে ফর্দে আইনের ক্ষেত্রে তাদের পর যেহাদ কী করেছেন সরদে আইন উল্লেখ করা হয়েছে এখানে কুলতু এই যে কুলতু বলতে টিকা আনছেন কে আব্দুল কাদের এমনি আব্দুল আজিজ সিনার দলিলের সারাংশটা হলো এটা তিনি বলেছেন যে রাসুল সাল আলি আসাল্লামের যুগেও জেহাদ ফর্দে আইন হয়েছিল নফিরে আম হয়েছিল তখন আমভাবে রাসুল সাল্লাহসাল্লাম নারীদেরকে কী করেননি নিয়ে যাননি এর দ্বারা বোঝা গেল যে স্বাভাবিকভাবে জেহাদের হুকুম থেকে নারীরা কী মস্ত বাইরে এদের পর জেহাদ কিনা ফরদে আইন না টিকাটা লম্বা টিকা আনছেন এটা এবং এটার দলিলের খোলাসা হলো এটাই এরপরে উনি অন্যান্য ইয়ে গেল আনছেন দলিল এই যে আয়ের সাথে দিল হাদিস দিয়েছে যে মহিলাদেরকে রাসুল বলছেন যে তোমাদের জাহাদ হইলো হাজুয়াল কি জাহাদুখুন না তোমাদের জাহাদ কি হাজু এরপরে আরেক আনছেন যে খন্দকের সময় রাসুস ওই সময় তো জেহাদ কী ছিল আইন ছিল তখন কী করে নেই রাসুল নারীদেরকে খন্দকের পারে নিয়ে যান এখানে একটা ইয়ে হলো সবটা এখানে আরেক লম্বা আনছে মানে একটা বিষয় হলো যে আসলে মহিলাদের কোনো ক্ষেত্রে যদি তাদের কি থাকে এই টিপসিলগুলো অন্যখানে আসছে যে মহিলাদেরও যদি কোনো ক্ষেত্রে মনে করেন কোনো একজন সম্পদ শিলা মহিলা সে সম্পদ দিয়ে যাতে কী করতে পারে শারীরিক হতে পারে তাহলে তার জন্য ব্যক্তিগতভাবে শারীরিক শরীর না হয়ে সম্পদ দিয়ে শরীর হওয়া কী থাকবে এটা খরচ থাকবে এটা মস্ত আসলে হবে না আবার এটা কারণ কি করেছেন গ্রহণ এখন যদি মুসলমানদের জেহাদ আটকে আছে আর মহিলার কাছে তার অর্থ সম্পদ আছে সম্পদ আছে আর জেহাদের প্রবাহ গতি গতিহাদ চলতে পারতেছে না অর্থের অভাবে আর একজন মুসলিম মহিলার কাছে কি আছে অর্থ আছে তাহলে তার জন্য এটা দেওয়া কি খরচ নয় তার জন্য অর্থ দিয়ে অংশগ্রহণ করা কি হয়ে যাবে খরচ হয়ে যাবে শারীরিকভাবে তার অংশগ্রহণ করা খরচ না হলেও এই জন্য ঝুমহুরের কথার মধ্যে আর ওনার কথার মধ্যে এইভাবে একটা কি আনা যায় সমান্বয় নিয়ে আসা যায় এটার এই কিছু ইয়া আনছে এবার এত যে মহিলাদের জন্য যাদের সব ক্ষেত্রগুলোর মধ্যে অংশগ্রহণ করা কি না মাল দিতে হবে সেখানে কি হতে পারে সেখানে তার উপর কি হয়ে যাবে এখন যদি আবার তাদের মধ্যেও কেউ কি থাকে সাহসিনি থাকে এবং পারদর্শী থাকে এবং সে ঘাতে মানে কোথাও ঘাত মেরে বসে থেকে লুকিয়ে থেকে শত্রুর ক্ষতি করতে পারে সেটা সে করবে না এই ধরনের যদি করতে পারে এর মধ্যে একটা ইয়া উনি এখানে পরিষ্কারে নিয়ে আসছে আলাল মারাতে ফি কুল্লি মিয়ায়নি জেহাদি লাইনি এটা কিন্তু একটা হালতে কি তাদের জন্য জেহাদ ফরজ হয়ে যায় ওই বালাদান ও হালাস ভুয়ুতি শত্রু কোন শহরে আক্রমণ করে মানুষের ঘর বাড়িতে মহিলাদের পর্যন্ত কি হয়েছে। আছে পৌঁছে গিয়েছে ফালিল তু কিলাহু দিফা আন আন্না সিহা আম্মান মাহা তখন মহিলা যুদ্ধ করবে নিজেকে রক্ষা করার জন্য নিজের সাথে অন্যান্য যারা আছে তাদেরকে কি করার জন্য রক্ষা করার জন্য ওকাদ রা মুসলিম আনান যে মুসলিম আনাস রাত করেন যে হোনাইনের যুদ্ধের দিন উম্মে সুলাইম একটা খঞ্জর হাতে ধারণ করছে ফকানা মাহা আহা আর এই খঞ্জরটা উমে সুলাইমের সাথে ছিল ফার আহা আবু তাল হাতা আবু তাল্লা উম্মে সুলাইমের স্বামী সে কি করছে দেখছে যে তার ই্ত্রী খঞ্জন ঘুরতেছে ফকালাহ রসুল আল্লাহ হা দিহি উম সুল্লাহিন মা আহা খিনজারুন তখন আবু তাল্লা রাসুল সাহকে বললেন যে আল্লাহ রসুল এ আমারই স্ত্রী সুলাইম এতে খঞ্জর নিয়া ঘুরতে আছে ফকাল আল্লাহা রসুল্লাহি মা হা দল খিনজারু তখন রসুল সাল্লাইসালকে জিজ্ঞাসা করলো এই ঘুরতে মতো কলাত ইস তুহ ইন্দানা মিন্নহু আমি এটাকে নিজের কাছে রেখেছি কোনো মুসিক যদি আমার কাছে আসে এটা দিয়ে তার পেট ফেলে দিব ফাজ রসুল্লাহ আল্লাহ ইয়দ হাকু রসুল কিস করতে শুরু করলেন হাসতে শুরু করলেন অমিন হাজাল মা ফু সফি আবদুলিদ মহিলাদের যুদ্ধের সময় কামা ওয়ারাদা ফি সিরা ইনসাহাতির রেওয়া রেওয়া যদি সহি হয়ে থাকে যেমন সিরাতি ইবনে হিসাবে কি করেছে এসেছে যে এক ইহুদি রাসুল সাল্লাম তো মহিলাদেরকে আলাদা এক জায়গার মধ্যে কি করেছিলেন রেখেছিলেন এই এলাকার আশেপাশে হাসান এলাকার দিয়ে ঘুরতেছে এখানে পুরুষ আছাড়া আর কেউ নাই শুধু নারীরা তার গতি কি মনে হয় না ভালো হয় না তাকে কি আপনি কি করেন তাকে হত্যা করেন তো হাসান এমন বলতেছে যে আমি কিনা এই ময়দানের মানুষ না তখন উনি গিয়ে তার মাথার মধ্যে অস্ত্র শস্ত্র কাপড় সুপার চিনে আনবে এটা তো শোভা পায় না হাসান আল্লাহ সাবেদকে গিয়ে বলছেন যে আপনি এবার তার বাকি কাজটুকু সম্পূর্ণ উনি বলতেছেন এই গুলির দরকার নেই আমার যাই হোক তিনি কি করেছেন ওই দেখেন এই সময় একটা কাফের শত্রু পুরুষ ঘোরাঘাড়ি করা আনাগোনা করা এটা তাদের কত বড় একটা আতঙ্কের বিষয় না উনি দুঃসাহস দেখা তাকে মেরে দিয়েছেন কত নিজেদের একটা প্রতিরোধ অন্য অন্যদের একটা মনোবল কি হবে না চাঙ্গা হবে না আর কোনো শত্রু এদের উপর আক্রমণ করা একটা সাহস পাবে কত বড় একটা বিষয় এখন এই এই ক্ষেত্রে ও মাল কৌলি আদমি হুজুবিল জিহাদ আলমাতে ইল্লা ফিয়াহিনও আমি বলতেছি এটা যে মহিলার উপর কিছু নির্দিষ্ট ক্ষেত্র ছাড়া আইনজেহাদের সময় মহিলা যদি যেতে পারে আমির আমির অনুমতি মানে জেহাদ যিনি পরিচালনা করতেছেন তার অনুমতি নিয়ে নিজের সাথে জখ্মীদেরকে চিকিৎসা করত ওরা মুসলিমেন মিসলিহী আনিব না আব্বাসিনমার আতিল কাবিরা ও মানা আউশ আব্বাতা তো মুসলিম দেখতে সুন্দর না এরা কি করতে যেতে পারে কি আবার জামিলা বলছে ও সাবাল জামিলাতা জামিলারে যাইতে কি করছে নির্দিষ্ট ক্ষেত্রে যখন মহিলার উপর অজেহাদ কে কোন ক্ষেত্রে মহিলার উপর ওয়াজিব না কিন্তু প্রশিক্ষণের ক্ষেত্রে যেহেতু কখনো তারও জন্য প্রয়োজন দেখা যায় ওয়াজীব হওয়া যায় এই জন্য তার জন্য রাখা এই ক্ষেত্রে মহিলারা ততটুকুই প্রশিক্ষণ নিতে বাধ্য এখন এই মহিলাকে প্রশিক্ষণ দিবে কে তার স্বামী অথবা তার কোন মাহারাম অথবা কোন মহিলা প্রশিক্ষিকা না পুরুষ যুবক প্রশিক্ষক যুবতী প্রশিক্ষকের প্রশিক্ষণ গ্রহণকারীকে প্রশিক্ষণ দিবে আমরা তোর কোন মশালা থেকে কোন মশালা বের করা শুরু করে দিই স্পষ্ট বলে দিছি তো এটা আমরা কোনো নস্ত থেকে নিচ্ছি না ওালাকিনিক্রারি নবী সাল আলিয়াস্লামা উম সুলাইমিনা ইস্তে তাদার রুবা আলাইহি যেহেতু আমাদের কাছে এটা নির্দিষ্ট হয়েছে যে মহিলা অস্ত্র কি করতে পারে ব্যবহার করতে পারে তাহলে অস্ত্রের ব্যবহারের জন্য অস্ত্রের প্রশিক্ষণ নেওয়াটা কি إذ ما لا يتم الواجب إلا به فهو واجب والله تعالى عالم بالصواد أما السن وجوب التدريب العسكر فهو السن التكليف الشرعي هو السن البلوغ لقول رسول الله صلى الله, صل الله عليه وسلم رفع القلم وعن صلاة عن الصبي حتى يبلغ وعن حتى يستخز وعن المدنون حتى يخيز وعن كل شيء يجب أن يجب أن يجب وعن كل شيء يجب أن কারণ এর আগ পর্যন্ত কারোর উপর কোনো শরীয়তের বিধান কে হয় না বলবৎ হয় না ও তাহাদিদ সিন্নিল কোন বিহ তিলাম বিম্বাতামি নাকি তাহা কুকুম হাউল আল ফরজ ও দলিল্লাউমা খুরাই জাতা মাইন জুরু مَنَامَ بَتَا قُتِلَ أَمَنَ لَمْ يُمبِتْ خُلِّيَ سَبِيلُ فَكُنْ تُمِمُ مَنَ لَمْ يُمبِتْ تَخُلِّيَ سَبِيلِي وَعَمَسْتِنْ فَهُوَ بُلُوغُ السِّنِّ الْخَامِسَةَ عَشْرَةَ لِـ حَدِيثِ نَافِعٍ أَنَّ ابْنَ مَرَّةَ قَالَ عَرَضَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ وَدٍّ فِي الْخِتَالِ وَأَنَا بِعُمْرِ 4 عَشَرَ سَنَةً فَلَمْ يُجْزِنِي وَعَرَضَنِي يَوْمَ الْخَنْدَقِ وَأَنَا بِعُمْرِ 15 سَنَةً فَأَجَزَنِي أَنَّ نَافِعًا فَقَدِمْتُ عَلَى عُمَرَ بْنِ عَب পনেরো বছর হইলেই সরকারের পক্ষ থেকে সৈনিক হিসাবে ঘর বয়স চলো সেই বয়স যে বয়সে মানুষ কি হয়ে যায় যোদ্ধা হয়ে যায় ওয়াজরি কোন বয়সে সেটা আলোচনা করেছে পরে পনেরো বছর বয়সে যুদ্ধের কি দিচ্ছেন অনুমতি দিচ্ছেন সেই সময় তিনি কি ছিলেন মানে দক্ষ তীরান্দাজ ছিলেন তার তীরান্দাজির বক্ষতার কারণে কি দিচ্ছেন অনুমতি দিয়েছেন রাফে ইবনে খাদিজকে যেতে অনুমতি দিয়েছেন আর আবদুল্লা কে রসদি দেন নাই অনুমতি দেন নাই দুজনের বয়স কত ছিল পনেরো বছর আবদুল্লা আব্দুল উল্লেখ করেছেন এই জনের বয়স ছিল কত পনেরো এই পনেরো মধ্যে একজন ছিল দক্ষতির আন্দাজ আর একজন দেখি না দক্ষ না যে দক্ষতির আন্দাজ তাকে যুদ্ধে যেতে অনুমতি দিয়েছেন আর যাকে যে তীরান্দাজের মধ্যে দক্ষতা ছিল না তাকে যেতে অনুমতি দেন নাই তিনি এই যে দক্ষতা অর্জন করলেন পনেরো বছরের পরে করছে নাগে করেছে। আগেই করেছেন তারাও প্রশিক্ষণ নিতেন বালেক হওয়ার আর আগেই হা দাসিন্ন লিয়াস বাহু মাহিনা লিলকিতা লাইন যেন বয়স হওয়ার পরে যুদ্ধের কি হয়ে যান তারা উপযোগী হয়ে যান তাহলে ব্যক্তিগতভাবে বালেগ হওয়ার পরে তো ব্যক্তিগতভাবে কি হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে কিন্তু এর পূর্বেও প্রশিক্ষণ গ্রহণ একটা কি সময় উপযোগী সময় অবকাশ আছে বল খোলা তো আলা মাইয়া জীবত্তা দি বলে يجب على كل مسلم بلغ الخامسة عشر من عمره وهو عاقل سالم من العاة والمراض المانية من التدريب واحداً للنفقة إذا لم يتم التدريب إلا بها ومعنى هذا أننا جعلنا التدريب فرض عين على المسلمين فيسقط اعتبار الحرورية والذكورية وإذن الوالدين وإذن الدائن وذكرت ما يخص المرحة على تفصيل من قبله اخنا شب مسلمان روپور پرشکون کے ওয়াজিব হিসাবে সাব্যস্ত করা হয়েছে সুতরাং এই ওয়াজিব সাব্যস্ত হওয়ার জন্য গোলাম না হওয়া পুরুষ হওয়া মা বাপের অনুমতি হওয়া তারপরে দাতার অনুমতি হওয়া এইগুলোর কিনে শর্ত নেই প্রশিক্ষণ দক্ষ হওয়ার ক্ষেত্রে এইগুলোর অনুমতির কিনেই মানে এইগুলোর শর্তের অবকাশ নেই প্রশিক্ষণ এইগুলো ছাড়াই ওয়াজিব বল উম্মাতুল মুসলিম উম্মাতুল মুজাহিদাতুন ওয়াহি আল ওয়াহিদাতু মিন উমামিল্ ইকাল্লাফতিশীন হাফিনাসে কাফা আর উম্মতে মোহাম্মদ হল উম্মতে মুজাহিদ এটা এমন একক উম্মত সব নবীর উম্মতের মধ্যে থেকে তাদের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সারা পৃথিবীতে দিনকে প্রতিষ্ঠিত করার ছড়িয়ে দেওয়ার জন্য কলা রসুল্লা সাল ইসলাম ও কারান্ন ইউবাসুই কৌমিহি খান ও ইস্তু ইমাতান অন্ন আম্বি আলহিমসাল্লা সাল্লাম বিশেষ তার গুত্রের প্রতি প্রেরিত হতেন আর আমি হয়েছি পুরা মানব গোষ্ঠীর প্রতি প্রেরিতা কালাম উমির তো আল্লাহ আর রসুল্লাহ এখন এই বিয়ে সাথে আম্মাটাকে বাস্তবায়ন করবেন কিভাবে আমাকে নির্দেশ দেওয়া হয় যে মানুষ লাইল্লাহ গ্রহণ করা রাখ পর্যন্ত তাদের সাথে আমি যুদ্ধ চালিয়ে যাব এই সাথে আম্মা এটা বাস্তবায়িত কিভাবে যুদ্ধ চালিয়ে দিয়ে এই কিতালের হুকুমটা যে সেই ডাকে আল্লাহ কি বলেছেন রাসুল্লাহামকে প্রেরণ করেছেন তার দিনকে সব দিনের উপর কি করার জন্য বিজয়ী করার জন্য কাফেরদের অপছন্দ মুর্শ্রিকদের অপছন্দে সত্য তো বিজয়ের যেই ধারাকে কাফেররাও পছন্দ করে সেটা কোন ধারা যুদ্ধের ধারা দাওয়াতের ধারা তো কাফেররাও পছন্দ করে কারণ কাফেররাও জানে যে এই ধারায় চিরজীবনেও কি হবে না দিন বিজয়ী হবে না কখন হয়েছে শুধু দাওয়াতের ধারায় দিন কোথাও বিজয়ী হয়েছে নোয়ালিস সাড়ে নয়শো বছর দাওয়াত দিচ্ছেন দাওয়াতের হকাদয়ের ব্যাপারে ওনার কোনো ত্রুটি ছিল দাওয়াত বস্তুটাই এমন যে শুধু দাওয়াতের দ্বারা কি হবে না দিন কী হবে না বিজয় হবে না যদি হতো কার হয়ে যেত নাহলে মাধ্যমে হয়ে যেত এখন কি আমরা নু আলিহ ইসাল্লামের চেয়ে বেশি একলাসের সাথে বেশি উন্নতভাবে দাওয়াত দিতে পারবো বেশি ধৈর্য সহ্যের সাথে দাওয়াত দিতে পারবো তাহলে কীভাবে আমাদের দ্বারা শুধু দাওয়াতের উপর সীমিত থেকে সারা পৃথিবীতে দিন বিজয়ী করা সম্ভব যেই অস্ত্র দিয়ে মানে যেই উপকরণটা দিয়ে একজন নবী কী করলেন না বিজয়ের ফল অর্জন করতে পারলেন না সেই উপকরণ দিয়েই যদি আমি সেই ফল উপার্জন করতে পারি অর্জন করতে পারি তাহলে দক্ষতা কার বেশি হলো কার বেশি হলো আমার তাহলে নুয়াল ইসলামের চেয়ে ভালো আমি নওয়াজ পড়েন কেন এটাই তো আমরা মনে চলছি নুয়াল ইসলাম পারেন এই আমরা পারবো নওয়াজ আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসের বৈশিষ্ট্য দিয়েছে তা শুধু দাওয়াত কিতাল শূন্য দাওয়াত এর বৈশিষ্ট্য এটা যে এটা দিয়ে দিনকে হবে না বিজয়ী হবে না কি থাকবে অসম্পূর্ণ দাওয়াত নিয়ে আর এই দাওয়াতকে মুশিখরা পছন্দ করেন অপছন্দ করেন মুর্শি কেন এইভাবে দিন বিজয়ী হল ওহাধীন আত্মাবি আতে মলকাতে আলা আতে মুসলিম এই নসেসারগুলো স্পষ্ট করে দিচ্ছে যে মুসলিমদের দায়িত্বে কি পরিমাণ ভারী বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে এটা বাস্তব একটা বিষয় যখন আসলে তামাশার বিষয় নয় আমরা দিনটা কী কিনিয়েছি তামাশা নিয়েছি এই ভারী বোঝা আমাদের উপর আসবে কাফেরদের বিরোধিতা আসবে মুর্শেকদের ঘৃণা তাদের নিন্দা তাদের সমস্ত প্রচেষ্টার বিরুদ্ধে কী করবে ব্যবহারিত হবে যদি না হয় বোঝা গেল আমরা কাদের তরিকায় নেই কারিহাল মুসিক এই তরিকায় আমরা কি মানে এই তরিকার বৈশিষ্ট্যই হলো কারিহাল মুসিকুন হবে এই তরিকার বৈশিষ্ট্য কি যেই তরিকা দিয়ে দিনবিজয়ী হবে সেই তরিকার বৈশিষ্ট্য কি মোশাকরা তাকে সমর্থন করবে না অপছন্দ করবে আবার সারা পৃথিবীতে মুসলিমদের ইসলাম প্রতিষ্ঠার কোন তরিকাকে কাফেররা সবচেয়ে বেশি অপছন্দ করে যাহের তরিকাকে এ পরিষ্কার এটা বাস্তবতা অপরিষ্কার